সমান দর্শকবিন্দ আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলামচিত বয়ানকা আহলসুনজামা আহসুনজামা তার আকিদার বর্ণনা বা আকিদা তহাবি এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটি আল্লাহ তাল ইমানের একটি অংশে আমরা এসেছি যেখানে আমাদের ইমাম আলোচনা করেছেন যে আল্লাহ তালাকে বন্দারা দেখতে পাবে তার বন্দারা জান্নাতে যারা যাবে তারা আল্লাহ তালাকে দেখতে পাবে তবে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তালাকে দেখার ব্যাপারে কোরআনে কারিমেন আয়াত এসেছে রসুল্লাহ আসলাম থেকে বউ হাদিস এমন কি। কেউ কেউ সেগুলিকে মোতাহাতের পর্যায়ের পর্যায়ে নিয়ে গেছেন তিরুশুদ্দ সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে যা থেকে বোঝা যায় যে আল্লাহ তালাকে দেখার বিষয়টি পর্যায়ে এমন কি আমাদের ইমামদের মধ্যে কেউ কেউ আল্লাহ তালাকে দেখার উপরে আলাদা গ্রন্থ লিখেছেন যেমন ইমাম দারাপুদ্দিন রহমতুল্লাহ আলাই আর রু ইয়া নামে একটা গ্রন্থ লিখছেন কিতাব রু ইয়া আল্লাহকে দেখা রুয়াতুল বেআরি আবু শাহ আমা গ্রন্থ লিখেছেন রুইয়াতুল বেয়ারি এভাবে অনেকেই আল্লাহ তালাকে দেখার উপর আলাদা গ্রন্থ লিখেছেন যে হাদিসগুলো জমা করেছে যেখানে আল্লাহ তালাকে দেখার বিষয়টি এসেছে কোরআন এবং সুনার প্রমাণ অনুসার আল্লাহ তালাকে প্রত্যেকটি ইমানদার যারা আল্লাহ দর্শনে বিশ্বাসী প্রত্যেকে দেখতে পাবে এবং তারা তাদের দেখার মাঝে কোনো কষ্ট অনুভূত হবে না বরং ভিড় ভিড় লাগলে যেমন দেখতে অসুবিধা হয় এর কোনো অসুবিধা তাদের লাগবে না স্বচ্ছভাবে তারা সেটাকে আল্লাহ তালাকে দেখতে পাবে এবং তাদের কাছে এই ন্যায়ামত হবে সবচেয়ে বড় ন্যায়ামত এবং যে নিয়ামতাদেরকে জাননাতে যা যা দেওয়া হয়েছে তার থেকে সবচেয়ে বেশি বড় হবে বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পাই এই নামটি আল্লাহ আলাদাভাবে রেখে দিয়েছেন যাতে করে সেদিন আনন্দিত আনন্দ দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম কি দুনিয়াতে আল্লাহকে কখনো দেখেছেন কি না গুরুত্বপূর্ণ একটি জন্য এই এর সাথে অনেক আকিদা জড়িত আছে অনেক খারাপ যারা আঁকিদা বিশ্বাসী খারাপ আঁকিদা বিশ্বাসী তারা অনেক সময় এ নিয়ে বাড়াবাড়ি করে থাকে অথবা কেউ কেউ করে থাকে এই দুইটাই শরীয়তে নিষিদ্ধ হাল হক তুম্বাইনাল গলু আল জাফা যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি মাঝখানে হচ্ছে হক একটি বিষয়ে উমতে সবাই একমত যে দুনিয়াতে কেউ আল্লাহকে স্বচক্ষে দেখতে পাবে না দুনিয়াতে কেউ আল্লাহকে জীবজীবিত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় সচককে দেখতে পাবে না তবে শুধুমাত্র রসোল্লা সাল্লা আল্লাহকে দেখতে পেয়েছেন কিনা এই বিষয় নিয়ে অনেকেই মতভেদ করেছেন বিশেষ করে মেয়ার রাত্রিতে যে আল্লাহ তাহাকে কি তা রসোল্লা সাল্লাহসালাম দেখতে পেয়েছেন কি না আয়সারাদি আল্লাহ অস্বীকার করেছেন এবং অনেক সাহাবিরা সেটাকে সাব্যস্ত করেছেন এখন প্রশ্ন হচ্ছে কোন কোন মেয়েরাজ ছিল মানে আমি আর কোন কোনো ম্যারাজ ছিল জাগ্রত অবস্থায় কিছু মেয়ার ছিল কিছু অবস্থায় কিছু মেয়েরাজ ছিলাম হয়েছিল তো যেই সময় মেরাজ হয়েছিল ঘুমন্ত মেরাজ সেই ঘুমন্ত মেয়েরাজের সময় আল্লাহ তালাকে দেখেছেন বিভিন্ন হাদিসে পাওয়া যায় তাতে কোনো কদিমত করে না কারণ ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন এটা সাব্যস্ত হয়েছে বিভিন্ন সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটাকে অস্বীকার করা কোন সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে রাত্রিতে বিখ্যাত সে মেয়ারাজ রাত্রি যেটা সুল্লা সাল্লা সালাম সশরীরে আল্লাহ তালা তাকে উপরে নিয়ে গেলেন সেখানে আল্লাহ তালাকে তিনি দেখতে পেয়েছিলেন কি না এ বিষয়ে দুটি মত আছে একটি মত হচ্ছে যে আল্লাহ তালাকে তিনি দেখতে পেয়েছেন কোন কোনো বর্ণা দেখা যায় আবার কোন কোনো বর্ণা দেখা যায় তিনি অন্তর দিয়ে সেটা উপলব্ধি করেছেন অন্তত দুটাই দুই বর্ণনাই ই বর্ণিত আছে আসলে বিভিন্ন বর্ণা থাকলেও সহি হাদিস দ্বারা সেটা আসেনি যে রসুল্লাহ সাল্লাহিস্লাম আল্লাহকে মেহরাজের রাতিতে ছ দেখেছেন এমন কোনো বর্ণনা আসেনি বরং রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছিল সহিম বর্ণায় আসছে আবুদারা জন্ম বলেন রসুল্লাহি সাল্লাম হাল রা ইতার রব্বাক আমি রসুল্লাহ সাল্লাহ স্লামকে জিজ্ঞাসা করেছেন আপনি কি আপনার রবকে দেখেছিলেন ফকালা নুরুন আন্না রাহু তিনি তো নূর আলো আমি কিভাবে তাকে দেখতে পাবো অন্য বর্ণা আসছে রুরান আমি শুধু আলো দেখেছি অর্থাৎ আল্লাহকে দেখার কথা তিনি বলেননি আল্লাহকে দেখার কথা তিনি বলেননি অনুরূপ বর্ণিত হয়েছে তিনি বলেন কম অভিনা রসুল আল্লাহ সাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন পাঁচটি কালেমা বললেন এক নম্বর হচ্ছে ইন্নাইয়া নাম আল্লাহ তারা ঘুমান্না ওলা নাম তিনি না যেমন ঠিক আছে তার ঘুমানোটা তার জন্য উপযোগী নয় ও ইউকুল ক্রিস্তা ইয়ক ফেদুল ক্রিস্তা ইয়ু তিনি পাল্লা উপরে উঠান আবার নিচে নামান ইনসাফের পাল্লা এবং দুনিয়ার যে কোনো জিনিসের দাম বাড়ানো কমানো সবই তার হাতে ইউর ইউরফার্লি কাবলা আমল উন্নার রাতের অন্ধকারে কে কি কাজ করে সেটা দিনের আল্লা আসার আগেই তার কাছে পৌঁছে যায় উঠানো হয় তার কাছে নিয়ে যাওয়া হয় ও আমল উন্নার কাবলা আমল উল্লে দিনের আমলটাও তার কাছে পেশ করা হয় রাতের আগেই নূর তার পর্দা হচ্ছে মান্তাহিল খালকি তার চেহারার সৌন্দর্য সেটা আলো যতটুকু সৃষ্টির যতটুকু চোখ যায় সৃষ্টি যতটুকু যাইত ততটুকু পুড়ে ফেলত পুড়ে ফেলত তাহলে বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি নূর দেখেছি আমি তো তাকে দেখিনি তিনি নূর তাকে আমি কিভাবে দেখতে পাব। আবার তিনি বলছেন আমি নূর দেখেছি আলো দেখেছি এসবই বুঝায় আর পরবর্তী যেটা সেটা তার আয়াদা বুঝা যায় পরবর্তী হাদিস দ্বারা যে যদি তিনি তার নূরের আলো উন্মুক্ত করতেন সব পুড়ে সাই হয়ে যেত তাহলে কেউ। সচক্ষে আল্লাহকে দেখতে পাইনি আল্লাহকে সচক্ষে আল্লাহকে দেখতে পায়নি দুনিয়াতে এটাই হচ্ছে আমরা নির্ধারণ করে থাকি যে বড় নার্সে ইবন আব্বাস সাদি আল্লাহ সাব্যস্ত করেছেন আল্লাহকে দেখেছেন সেটা হচ্ছে মানামি বা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছেন সেটা সাব্যস্ত করছে আর যে বড় নার্সে তিনি অস্বীকার করেছেন যে আল্লাহকে দেখেননি এবং আয়সার দিয়াল আনহা বলছেন যে আল্লাহ যে ব্যক্তি বলছে আল্লাহকে আল্লাহ মোহাম্মদ আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলছে এটা হচ্ছে এটা হচ্ছে মেরাজ মেয়র স্বচক্ষে দেখার বিষয়টি একটা হচ্ছে স্বপ্নে দেখার বিষয়টিকে কেউ অস্বীকার করে না আর এটা হচ্ছে স্বচক্ষের দেখার বিষয়টি সবাই অস্বীকার করে এমনকি সাহাবাদের মধ্যে এভাবে কোনো মতভেদ নাই আমরা যে বুঝেছি যে আমাদের বুজার ভুল অনেক সময় বর্ণনা একত্র না করলে অনেক সময় ভুল বুঝে থাকি সাহাবাগার মধ্যে এবার কোন দিমত ছিল না दीमत छु परवर्ती लोकने माजे जरा शाहबा कथा के ना बुझे भिन्न अर्थ प्रकाश करोझा गल रसूरलाह सल्लाम मेहरजे रातरी आल्ला के देखें नहीं नूर देखे नूर देखे नूर देखाटा हे नूर देखा हे दुनिया के सर्वोच्च देखा आखेराते आल्ला के देखते पानी एवस्था से हादसे एक आगे जेने द्वित हर आल्ला देखते पा क्योंकि आल्ला के देखा विषय वास्तव अवश्यम्बा घटे सत्य स्वीकार करते हैं भाष्य ए द्वारा जाना बोला जाननाते देखते হাসরের মাঠে কি দেখতে পাবে এটা হলো মাসাল্লাহ যে জাননাতে দেখতে পাবে এতে কোনো সন্দেহ নেই হাসরের মাঠে কি দেখতে পাবে কিনা জান্নাতে যাওয়ার আগের অংশে সই হাদিসে আসছে বোহারি মুসলিম বর্ণিত হাদিসে আসছেন থেকে বিভিন্ন ভাবে এই বিষয়ে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে এবং কোরআন একইম আল্লাহ তালা বলেছেন যে ওয়াজা রব্বু কা মালাকুস আল্লাহ তালা হাঁসরের মাঠে আসবেন ফেরেস আসবে সেখানে কি দেখতে পাবে কিনা आल्ला देखते पा क्यों तीन मतलबारा जानना द्वितीय हाँ देते आल्ला काफे निजेद पर्दार मध्य नहीं काफे देखते पाने तृत्य मत हे से काफे आल्ला के देखते पे क्योंकि मुनाफे कामानदारा देते पावे शेषे সেখান থেকে তাদেরকে আলাদা করা হবে মোনাফিকদেরকে আলাদা করে জাহান নামে নিক্ষেপ করা হবে কিন্তু এ ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে এটা যে ইমানদারদেরকে শুধুমাত্র ইমানদাররা দেখতে পাবে শুধুমাত্র কাফেররা কখনো আল্লাহকে দেখতে পাবে না কাফেররা আল্লাহকে দেখতে পাবে না মোনাফিকরা আল্লাহকে দেখতে পাবে না হাসারের মাঠে তিনি আসবেন কিন্তু সেই মাঠে আল্লাহ তাল্লাহকে দেখার সৌভাগ্য অন্য কারো হবে না একমাত্র আল্লাহ তালাকে দেখার সৌভাগ্য ইমানদাররা যখন জানা যাবে তখন তার আল্লাহকে দেখতে পাবেন তখন তার আল্লাহকে দেখতে পাবেন এ হচ্ছে আল্লাহকে দেখার কিছু মাসালা অনেকেই মনে করে থাকেন এই মাসালার সাথে সন্দেহ আমরা আল্লাহকে দেখার বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ তালা অস্বীকার করছেন আল্লাহ তালা বলছেন যখন মুসাআ আলাহি সাল্লাম তাকে তার কাছে গিয়ে বললেন রব্য আরেনি আঞ্জুরি লাইকা মুসাই আলাহিসাম কা কিতাব দিলেন মুসাই আলাহিসকে মুসাই আলাহিসাম কিতাব দেওয়ার সুবাদে আল্লাহ সাথে কথা বললেন কথা বলার পরে তার আগ্রহ বেড়ে গেল তিনি বললেন রে আর আল্লাহ আমাকে একটু দেখা দিন আমি আপনাকে দেখব আবদার করলেন আল্লাহ বললেন না পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলছি যদি আপনি পাহাড়ের দিকে তাকায় স্থির থাকতে পারেন পাহাড় যদি স্থির থাকতে পারে দেখেন তাহলে আপনি আমাকে দেখতে পাবেন কোরআন কারিম আল্লাহ বলছেন যখন পাহাড়ের দিকে আল্লাহ করলেন আলো ফেললেন পাহাড় চূর্ণ হয়ে গেল আর মুসা বেহস হয়ে পড়ে গেলেন অর্থাৎ তখন না দেখার কথাটা স্পষ্ট হয়ে গেল এই জন্য মুসা আল্লাহ তখন উঠে গেলেন তিনি যখন তাকে আবার হুঁস দেয়া হলো তিনি উঠলে উঠে বললেন যে যে আমি প্রথম সাক্ষ্য দিচ্ছি ফলাম্মা তাজাল্লা রব্বহু জাল্লাখার মুসা ফালাম্মা আফাকা ক আলা সব হা নাকা তুপ তৈলাই কেও আনা যে কত পবিত্র আপনি আমি তওবা করছি আমি প্রথম ইমান আনছি মানে আউলি আমি প্রথম ইমার যে আমি দুনিয়াতে আপনাকে কেউ দেখতে পাবে না আপনাকে দুনিয়াতে কেউ দেখতে পাবে না এই এটা ছিল আয়াত এই আয়াতের অর্থ থেকে বোঝা যায় দুনিয়াতে কেউ দেখতে পাবে না কিছু কিন্তু কিছু মানুষ এটাকে ব্যাপক করে নিয়েছে যে লান তারা নেই কখনো দেখতে পাবে লান কখনো বানিয়ে নিয়েছে তারা মানে কখনো দেখতে পাবে না লান দিয়ে অনেক সময় সাধারণ অর্থ না অর্থ হয় কখনো কখনো কখনো নয় অর্থ হয় তো এই অর্থ দ্বারা নিয়েছে বিশেষ করে রহমতুল্লাহ এবং বিশেষ করে ফেরকার লোকেরা এরা অধিকাংশ ক্ষেত্রে আল্লাহকে যদি দেখা হয় তাহলে একটা দিক হয়ে গেল আর দিক হয়ে গেলে আল্লাহ তো একটা দিক নির্ধারিত হয়ে গেল তাহলে আল্লাহকে আমরা আগে যে বলেছি বিভিন্ন সময় যে আল্লাহ তো তাদের মতে আর কি তারা বলছে সবসময় যে আল্লাহ তো কোনো দিকের সাথে সম্পৃক্ততা নেই সুতরাং আল্লাহকে দেখতে হলে আমাকে দেখতে পাবেন না কিন্তু আসলে লান তো কখনো নয় লান দেখতে পাবেন না অর্থাৎ দুনিয়াতে দেখতে পাবেন না বরং অন্য সময় তারা আল্লাহকে দেখতে পাবে এটা সাব্যস্ত করছে তাদের দ্বিতীয় দলিল হচ্ছে কোরআন কারিমা আল্লাহ বলেছেন বিশেষ করে মোজাজ যারা মনে করে যে আল্লাহ তালাকে দেখা যাবে না তারা মনে করে এটা জানাতে দেখতে পাবে না তারা মনে করে তাদের দ্বিতীয় দল হচ্ছে আল্লাহ বলেছেন লা লুদিকুল আফসার ও আবসার ও তাকে কোনো চক্ষু চক্ষু আয়ত্ত করতে পারে না তিনি সমস্ত চক্ষুকে আয়ত্ত করে নেন ওহু আল্লাতিফুল খাবির তিনি সূক্ষ্মদর্শী এবং সবকিছু তিনি দেখেন সবকিছুর খবর রাখেন এখানে তারা দোল নিচ্ছে যে আল্লাহ তালাকে দেখতে হলে তো আল্লাহ তালাকে এদ্রাক করা যাবে এদ্রাক আয়ত্ত করা আয়ত্ত করতে হয় এই জন্য তারা অস্বীকার করে গেছে এই আমাদের ইমাম বলতেছেন যে আল্লাহকে দেখা যাবে হাত আসলে তোমরা বোঝা নাই হেমতাজেরা আমরা তো কখনো বলি না যে আল্লাহকে দেখার অর্থ আল্লাহকে সম্পূর্ণরূপে আমরা আল্লাহ তালাকে সম্পূর্ণরূপে আমরা আমাদের চোখ আল্লাহকে আয়ত্ত করে নিবে এটা তো আমরা বলি না আর দেখা যেভাবে সম্ভব সেভাবে আল্লাহ তালা আমাদেরকে দেখা দিবেন তিনি ভালো জানেন ইমাম এই বিশ্ব বিস্তারিত আলোচনা করেছেন ইমাম আবু জাফর তাহব রহমতুল্লাহ আলাই যেভাবে দেখা দরকার আল্লাহ যেভাবে ইচ্ছা উদ্দেশ্য নিয়েছে যেভাবে আল্লাহ জানেন সেভাবে তিনি আমাদেরকে দেখা দেবেন কিন্তু আমাদের চোখ তাকে দ্রাক করতে পরিপূর্ণভাবে আয়ত্ত করে নিবে চোখে স পরিপূর্ণভাবে দেখে নিবে সে সবকিছু কম পুরোপুরি তার আয়ত্ত চলে আসবে এ কথা আমরা কখনো বলি না সুতরাং তোমরা এই আয়াত দিয়ে ধরে দিতে পারো না এখানে বলছে ওহো আল্লাহ তুদরিকুল আবসার ওহো ইদরিকুল আফসার ওহু আল্লাহ তৈবুল খাবির এর অর্থ হচ্ছে हाँसुरुदी ठीक आदरकु पर्या जतगुल देखते पाटा मीन गायर एदरकोरकम आयत् व्यधीत आयत् व्यथीतने आयत दिए मूलत आयत दिए मूलत सब्यस्त हमेशा एक नम्बर हेराज যারা বিশেষ করে আহলেসোন জামাতের মতের বিরোধী বিশেষ করে ময়তাজিলার তারা বলে যে আল্লাহকে দেখতে পাবে না তারা এই আয়াদে দলিলেন তারা নি এই আয়াতেই কিন্তু প্রমাণ করছে যে আল্লাহকে দেখতে পাবে কারণ হচ্ছে যে যদি মুসা আলাইসাল্লাম যদি আল্লাহর কালিম হয়ে থাকেন আল্লাহ তাল্লাহার কথা বলে থাকেন আল্লাহ তালার উল্লাজমিন রসুল একজন ইচ্ছা সম্পন্ন নবী হয়ে থাকেন তাহলে তিনি তার কাছে এটা কখনো ধারণা করা যায় না যে তিনি আল্লা যে জিনিস দেখা যাবে না সেই জিনিসের তিনি দেখতে চাইবেন বরং তিনি বড় আবেগ ভরে বলে ফেলছেন দুনিয়াতে দেখতে কিন্তু দেখা যাবে না এ তো তিনি বলেন নাই এই তার চাওয়ার অর্থই হচ্ছে এটা প্রমাণ করে যে আল্লাহ দেখ আল্লাহকে দেখতে আল্লাহকে আল্লাহকে দেখা যাবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালা যখন আল্লাহ মুসার যখন বললেন যে রব্যে আনজুরি নেইকা আমার দিকে তাকান আমি আপনার দিকে আপনাকে একটু দেখব आल्ला देखा जाए पहाड़ ठीक है समय देखते देखते पाने लगे बुझा तीन नम्बर हम जितियों सुआल प्रश्न समय आगे कराता আল্লাহ তারা তাকে কিছু বেহস করে দিয়েছেন তারপরে তাকে হুঁশে এনে তাকে তার মুখ দিয়ে বের করেছেন যে আমি ইমার আনছি যে এর আগে মৃত্যুর আগে আপনাকে আমরা আমি দেখতে পাব না কিন্তু যদি তিনি মৃত্যুর পরে দেখবেন না এমন কথা তো যদি তিনি চাইতেন মৃত্যুর পরে দেখতে তাহলে নিষেধ করা হতো না এবং সবাই দেখবে মৃত্যুর পরে বিশেষ করে যারা জান্নাতে যাবে সবাই দেখবে বিশেষ নবীরা সবাই দেখবে আল্লাহ তালাকে জান্নার্থে এটা হচ্ছে বিশুদ্ধ মত তারপরে এমন জিনিস যিনি যদি কোনো আল্লাহ তালা চাইতেন ফলম্মা তাজাল্লা রব্বাহু লিল জা বলে জা আলহু দকা মুসা সরেকা যদি আল্লাহ চাইতেন তাহলে তাকে দেখা দিতে পারতেন এটা নিঃসন্দেহে সত্য কথা ইমানদাররা তা বিশ্বাস করে কিন্তু আল্লাহ চাননি তাকে দুনিয়াতে দুনিয়াতে কেউ এই ক্ষমতা রাখে না বলেই আল্লাহ তালা ইমানদারদেরকে দুনিয়াতে তাকে তাদেরকে দেখাননি দিয়া দেননি आखरााते त क्षमता थकबे यज तेने तकते दिवें तर से हम तलटी देा है जे कखो तारा लान द्वारा कखो बुझा कख देखते पावे कखो बुझा से ईमानदारा कखो आल्ला के देखते पाने लान तारानी अर्थन दल दीचे दाव भूल यूलान कख कब समय बुझाएना বরং লান দেয়া শুধু না বুঝায় না বুঝায় কখনো নয় বোঝায় না যেমন কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন যে ফলান আব্রাহ আলহাত্তাই জানি আবি যে লান বলছে শব্দটা জমিন ছেড়ে যাবো না যতক্ষণ না পিতা আমার অনুমতি দেয় ইউসুফ আল ইসলামের ভাই বলছিল যে যে যদি পিতা অনুমতি না দেয় আমি পিতার কাছে ফিরে যাবো না যতক্ষণ কখনও ফিরে যাবো না অর্থ করা হয় না এখানে লান অর্থ হল আমি ফিরে যাবো না অর্থে তো লান সব সময় স্থায়ীভাবে না বুঝায় না অস্থায়ীভাবে না বোঝা এটা হলো বিশুদ্ধ মত তাহলে আমরা দেখতে পাইলাম যে যারা অস্বীকার করছে আল্লাহকে দেখার জানাতে তারা ভুল পথে আছে তাদের কোনো দলিল না আর যারা বলতেছে আল্লাহকে এদ্রাক করা যাবে না যে আদলিল দিয়েছে আমরাও বলি যে আল্লাহকে সব দিক থেকে আল্লাহকে ঘিরে দেখা সব দিক থেকে আল্লাহকে দেখার আয়ত্ত করে দেখা এইটা আমরাও বলছি না কিন্তু আল্লাহ যে যেরকমভাবে দেখা দেওয়ার ইচ্ছা সেরকম आल्ला ता, के देखा दीबेंट विशुद्ध कथा कथा हम सब एदरक्रक पे जावा अर्थ तो किस अंश पाई एदरक अर्थ प्रवहित है तो ला तुदरकुल अबसार ओह ईदरिक अबसार ओह लतिफुल खबिर ताके चक्षुसमूह दुनियाते भाई एदरक आखिरते देखा ताके देखा अवश्य स्वीकार कर स्वीकार कर करते निषेधाजा नहीं देखते पाई आल्ला के मानस देखते जानना क्योंकि यह देखा कन करा हिसाब से नये देखा कख सृष्टि पर कारण स्रस्टा और सृष्टिर मध्य पार्थक्य रही है এই বিষয়টা আমাদের ইমাম এই জন্য সবশেষে বলেছেন বেগাই রে হাতিমালাক কোন রকমের পরিবেষ্টন এবং কোনো রকম ধরন নির্ধারণ ছাড়া এটাই হচ্ছে বিশুদ্ধ দলিল এবং বিশুদ্ধ বিশুদ্ধ কথা যে অবশ্যই আল্লাহ তারাকে ইমান দ্বারা দেখতে পাবে জাননাতে কিন্তু কোন রকমের ধরন নির্ধারণ করতে পারবে না এবং কোনো রকমের পরিবেষ্টন ছাড়া যে সব দিক দেখে ফেললাম একবার সব জেনে ফেললাম এমন কিছু করতে দাবি করবে না কেউ যতটুকু দেখবে অতটুকু তাদের জন্য সবচেয়ে বড় আনন্দদায়ক জিনিস হবে এবং দুনিয়া এবং আখ হাতে যত নায়ামত তারা পেয়েছে তার চেয়ে বড় ন্যায়ামত তারা এটাকে মনে করবে আল্লাহ কাছে দোয়া করে তিনি আমাদেরকে তার দিদার দেন এবং জান্নাতে যারা আমরা যেন তাকে দেখতে পাই এবং সেই ন্যায়ামত আমরা যেন ভোগ করতে পারি এবং আমরা যেন তার এই ন্যামতের কদর করতে পারি আল্লাহ আমাদেরকে তহবিদান করুন আসালাম আলাইকুম রহমতুল্লাহি